أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة وأات الزكاة وأطيع الرسول لعلكم ترحمون الحمد لله الله سبحانه وتعالى দা কুকুটি ও প্রশংসা যিনি আমাদেরকে কোরআন মজিদ সহি শুদ্ধভাবে বুঝে শুনে আমল করার উদ্দেশ্য নিয়ে দার্দুল কোরআনে বসার কফি দান করেছেন সে রব্বুল আলামিনেরই সুখ্রিয় আদায় করে আমরা কালীমাতুর শুকুর পেশ করছি আলহামদুলিল্লাহ আমি এখন সুরাতুন নূরের ছাপ্পান্ন নাম্বার আয়াত পেলাউ করেছি আল্লাহ সুবাহ এরশাদ ফরমান তোমরা সালাদ আয়ম করো এবং জাকাত আদায় করো এবং রাসুলের আনুগত্য করো আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে পঞ্চান্ন নম্বর আয়াতে যে আলোচনাগুলো হয়েছিল সেই দিকে যদি আমরা একটু দৃষ্টি দেই আল্লাহ সুবাহানা হতে ইমানদারদেরকে ওয়াদা করেছিলেন যারা ইমান আনবে এবং আমলে সালেম করবে আল্লাহ জমিনে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবে না আর তাদের জন্য আল্লাহ যে দিনকে মনোনীত করেছেন দিন ইসলামকে সেই দিনকে তিনি সুপ্রতিষ্ঠিত করবেন আর তাদের ভীতিকর অবস্থাকে তিনি দূর করে দেবেন এর পরিবর্তে তাদেরকে নিরাপত্তা দান করবেন না আর এই সকল লোকেরা শুধু আল্লাহরই আবাদতি করবে আল্লাহর সাথে আর কারো শরিক করবে না যখন দিন হয়ে যাবে তখন সেখানে সেই মুমিনগনগণ আল্লাহর সাথে কোনো কিছু কি আর শরিক করবে না তাদের দাসত্ব গোলামি হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ সুবাহানাহু তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবেন দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন তাদের ভীতিকর অবস্থা দূরীভূত করে নিরাপত্তা দান করবেন এর এরপরও যদি কেউ কুফুরি করে আল্লাহর হুকম অমান্য করে সেই সকল লোকদের সম্পর্কে আল্লাহ বলছেন তারাই হচ্ছে ফাঁসের পঞ্চান্ন নম্বর আয়াতের পর এই ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হতে আলা ইমান এবং আমলে সালের অধিকারী লোকদেরকে বলছেন তোমরা সালাদ কায়েম করো এবং জাকা আদায় করো এবং আনুগত্য করো রাসুলের তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে মুমিনের তার ইমান আনার পর সবচেয়ে প্রধান এবং প্রথম আমলে সালে হল একামতে সালাত। ইমান আনার পর তার এটা সর্বপ্রথম দায়িত্ব সে ইমান এনেছে তার ইমানের প্রমাণ দেওয়ার জন্য এটা অপরিহার্য আল্লাহ দৈনিক পাঁচবার এই সালাতকে কিছুক্ষণ পরপরি সালাতের সময় হয় ইমান আনার তার কিছু সময়ের মধ্যেই হয়তো সালাতের সময় হবে তখন সে যে ইমান আনল সেই ইমানের প্রমাণ দেওয়ার জন্য পরিচয় দেওয়ার জন্য তার প্রতি আল্লাহ হুকুম হল সে সালাদবে আল্লাহ সুবহান বান্দার জন্য যত আমলে সালের হুকুম দিয়েছেন এর মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমলে সালে এই সালাত। রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলিম বলেছেন হল দিন ইসলামের স্তম্ভ আর যে সলাতে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করল রাসুল্লাহ সাল্লু আলি ভাসাল্লাম আরো বলেছেন আলফারপু বাইনাল মুসলিমে ওয়াল কা ফিরে মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হল সালাতগণ সালাত আদায় করে কাফিরগণ সালাত আদায় করে না এই জন্য ইমাম আহমদিন হাম্বল এবং ইমাম মালিক এবং সাফিফি তারা তারা তর্কু সালাতে কুফরুন এই কথার উপর তারা ঐক্যবদ্ধ সালাদ তরফকারী কাফের তাদের মধ্যে এই ইজমা শুধুমাত্র আবু হানিফা তিনি সালাদ তরফ করলে তিনি কাফের বলেন না কাফের না বলল তিনিও সহজ কোন হুকুম দেন নাই তিনিও বলেছেন যদি কেউ ইমান আনার পর সালাতে ছেড়ে দেয় তাকে বন্দি করে রাখো সালাতে পূর্ণ সালাত আদায়কারী যখন হবে তখন তাকে ছেড়ে দাও নতুবা এইভাবে তাকে মৃত্যু পর্যন্ত আটকে রাখো আর ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যেই ব্যক্তি ইমান আনার পর সালাতে ছেড়ে দিল তোমরা তাকে হত্যা করো কারণ সে মোরতাদ হয়ে গেছে ছেড়ে দেওয়ার কারণে। এই সালাথ হল আল্লাহ সাথে বান্দার সম্পর্ক সুবাহ একটা গুরুত্বপূর্ণ যে আবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার বান্দার সাক্ষাৎ ঘটে আল্লাহ সুবাহানুতায়লা সুরাতুল বাকারায় বলছেন وَاسْتَعِنُوا بِالصَّبْرِ وَالصَّلَةِ تُم بَا اللَّهَ كَسَى شَحَجُّوْ جَعُوْ صَلَاتِ امان صَبُرِر مَدْدَمِي وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ كنتو اي صَلَات كُبِي كُوْتِين مُنَافِق در جوينو كنتو جارا يكونشتو بينوي تادر جوينو كوْتِين কিন্তু যারা একনিষ্ঠ নয় তাদের মধ্যে একাগ্রতা নেই তাদের জন্য কঠিন কারণ যারা একাগ্র চিত্তে সালাত আদায় করে ওই মুমিনগণ তারা এই প্রত্যাশা পোষণ করে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হচ্ছে মুলাকু তারা এই ধারণা করে যে সাথে তাদের সাক্ষাৎ হবে এই সালাতের মধ্যে এবং সেই আল্লাহর কাছেই তাদেরকে ফিরে যেতে হবে চূড়ান্ত যে আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হবে তার সামনে হাজির হতে হবে সেই আল্লাহর সাথেই এই দুনিয়ায় থাকতেই তাদের সাক্ষাৎ হয় সালাতের মাধ্যমে এই ধারণা যারা পোষণ করে তারাই মূলত এক আগ্র অধিকারী সালাত আদায়ে তারা হয় এক অনিষ্ঠ তারা খুশু ও ফুজুর সাথে সালাত আদায় করে তাদের জন্য এই সালাত কঠিন নয় আল্লাহ নয় আল্লাহ সুবাহ এই সালাপকে বান্দার জন্য আল্লাহ সাক্ষাতের উপায় করেছেন রাসুল সাল্লাস্লাম জীবনে একবার একবার আল্লাহ তাকে সাক্ষাতের জন্য আরো নিয়ে গিয়েছিলেন তিনি সাক্ষাৎ করেছেন হয়েছে। আর সেখান থেকে এমনত রাসুলের উন্ম্মতের জন্য আল্লাহ দিয়ে দিলেন যে আবাতদের মাধ্যমে দৈনিক পাঁচবার আল্লাহর সাথে তাদের সাক্ষাতের সুযোগ হয় রাসুল উল্লাহ সাল্লাস বান্দা যখন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা আর থাকে না সে আল্লাহর এত নিকটবর্তী হয় যে বান্দা এবং আল্লাহর সাথে তার কোনো মাঝখানে পর্দা থাকে না জদার মধ্যে বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী জায়গায় পৌঁছে এই জন্য রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন তোমরা সেজদার মধ্যে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো কারণ এটাই হোক সবচেয়ে নিকটবর্তী সময় মান্দা আর প্রয়োজন পেশ করবে চাহিদা পেশ করবে আল্লাহর কাছে কখন যখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় এটাই তো সবচেয়ে উত্তম যখন সে আল্লাহর আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হল তখন তার প্রয়োজনগুলো সে আল্লাহর কাছে পেশ করবে রাসুল্লাহ সাল্লাইসালামের জন্য সেজদার দোয়ার জন্য গুরুত্ব দিয়েছেন কিন্তু আমাদের দেশের অবস্থাটা হল যখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হলাম তখন আল্লাহর কাছে আমরা কিছু চাই না সালাত যখন শেষ হয়ে গেল তখন আল্লাহর কাছে সরাসরি দোয়া না করে না এত সব ওসিলা মাধ্যম ব্যবহার করা হয় যেগুলো সম্পূর্ণভাবে শির্প আর এটা আল্লাহর সাথে বড় ধরনের একটা উপহাস ছাড়ার কিছু নয় কিছু নয় আল্লাহর সাথে সাক্ষাৎ হল তখন আমার প্রয়োজন পেশ করলাম না চাইলাম না চাইলাম না আল্লাহর কাছ থেকে চলে আসলাম বাড়িতে অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম পরে এসে যখন অমুকের মাধ্যমে তুমুকের মাধ্যমে সংবাদ পাঠায় জামারি প্রয়োজন আল্লাহর কাছে এটা করেন আমার ওটা প্রয়োজন আমার ওইটা যেন আল্লাহ দেন আল্লাহ সুবাহান তখন কি এই বান্দার প্রতি খুশি হবেন না অসন্তুষ্ট হবেন যে সে আমার অতি নিকটে যখন ছিল তখন সে আমার কাছে কিছু চাইল চাইল না এখন মাধ্যম ব্যবহার করে আমার কাছে তার দাবি পেশ করে আল্লাহ এই দাবি তো গ্রহণ করার কথা না এটা আল্লাহর সাথে একটা উপহাসের মতো আল্লাহ সুবাহ বান্দার প্রতি এই আবাদত ফরস করেছেন এই সলাপ ফরস করেছেন আল্লাহ আল্লাহ নৈকুত্র লাভের জন্য প্রতি মুহূর্তে বান্দা হাজির হয়ে সেই যে আল্লাহর গুলাম সে হাজিরা দিয়ে সেটার স্বীকৃতি দেয়ের সময় গুম থেকে উঠি আল্লাহর সামনে হাজিরা দিল দিল্লা আমি তোমারই বান্দা আমি তোমার গুলাম তুমি আমার মণি আমার মণি জোহরের আগ পর্যন্ত সে দুনিয়ার অন্য কাজকর্মে লিপ্ত হল লিপ্ত হল সেই সকল কাজগুলো সে করবে সে করবে সেই মালিকের হুকুম অনুযায়ী যেহেতু সে গুলামের স্বীকৃতি দিয়ে আসলো গুলামের কাজ হল গুলামী করা জুহরের সময় যখন হল সে আবার গিয়ে হাজির হয়ে আল্লার কাছে সে আবার সে হাজিরা দিয়ে ঘোষণা দিল আমি গুলাম মনিবের দরবারে হাজির তুমি আমার মনিপ মালিক আমি তোমার গুলাম গুলাম এইভাবে পাঁচ রক্ত সালাত আদায় করে এর মাঝখানের সময়টা সে আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবন পরিচালনা করবে সালাতের মাধ্যমে বান্দার জীবন পরিপূর্ণভাবে একটা ইসলামী জীবন হয় আল্লাহ যেইভাবে তার বান্দাকে জীবন পরিচালনার জন্য পাঠিয়েছেন যে বান্দা পরিপূর্ণভাবে সালাত আদায় করে কুসু হুজুর সাথে নিয়মিতভাবে সে আল্লাহর আল্লাহ গুলামী দাসত্বের মধ্যেই আবদ্ধ থাকে নিশ্চয়ই সালাদ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে যেই ব্যক্তির মধ্যে ওই চেতনা আছে তাকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে কিন্তু যার মধ্যে সালাত হয়েছে মাত্র একটা ট্রেডিশন অভ্যাস হয়ে গেছে সালাতের এই জন্য সালাত করে সালাতের সাথে তার আন্তরিক কোন সম্পর্ক নেই সালাতের মাধ্যমে মনিবের মালিকের সাথে যে সাক্ষাৎ ঘটে এই চেতনা তার মসজিদে বসে থাকে ঘুষের টাকার জন্য তসবির দানা নিয়ে জপতে থাকে আর অপেক্ষা করে কোন মক্কেল লাশবে তার ঘুষ দেবে আমি একজনের অবস্থা বলি যে শিক্ষা অফিসার থানা শিক্ষা অফিসার পরে নিয়মিত সম্বন্ধে উনি ডাক্তার উনি জানেন সে হারে ঘুসকায় তো একদিন একদিন জোয়ারের সালাত পরে পরে থানা মসজিদের মধ্যে বসে তসবি পড়তেছে তসমির দাম আছে না ওইগুলা গুনতেছে মক্কেল প্রাইমারি স্কুলের টিচার তাকে সেই লোক মসজিদের ভিতরে ঘুষ দেওয়াটা অন্যায় মনে করে বাইরে গিয়ে শিক্ষা অভিযুক্ত মসজিদ থেকে আর বের হচ্ছে না তসবি পড়তেছে আর ওই ডাক্তার সাহুনি কাছে বসে আছে একটু দূরে তারই গুষ নেওয়া দেখার জন্য অপেক্ষা করতে করতে সেই লোকটি শেষ পর্যন্ত মসজিদে ওনার কাছে আসছে আসার পরে ইশারে যে এক হাত দিয়ে তসবি জপতেছে আর এক হাত দিয়ে ইশারে দেখাই দিচ্ছে তার পকেট শিক্ষক দেখাই দিচ্ছে তাকে দাও সে তসবি জপতেছে আর ওই মকেল তখন তার পকেটে গুসের থাকা রেখে দিল আর সে তসবি পড়তেছে ডাক্তার সাহেব তার কাছে গিয়ে কাছে আরো খুব গিয়ে সে তসবি পড়তেছে ইয়া ঘুষ ইয়া গুস ইয়া গুস ডাক্তার সাহেব বুঝাই দিল তুমি এখানে বসে আল্লাহ কোন তসবি করো না তুমি ঘুষ গুষ তসবি করতেছো আর পকেটে এসে ঢুকছে এরপর উঠে চলে গেছে তো এই প্রচুর মানুষ আছে এই সালাদটাকে তার নিজের দুনিয়ার অসৎকর্মের মাধ্যম হিসেবে ব্যবহার করে এদেরকে ওই সালাত অস্লি এবং মন্দ কাজ থেকে বিরত রাখে না সালাতের মতো যদি সালাত না হয় আল্লাহ যেই সালাত খরচ করেছেন আর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম যেই সালাতের তালিম দিয়েছেন ওই সালাত না হলে পরে মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ওই সালাদ বিরত রাখবে না প্রকৃত পক্ষে যদি সালাত আদায়কারী হয় সে যদি মনে করে এই তো আমি আমার মালিকের সামনে হাজিরা দিলাম এখন আমি কেমন করে মিথ্যা কথা বলি কেমন করে ঘুস খাই কেমন করে আল্লাহর হুকুম অমান্য করি কেমন করে আল্লাহর হুকুমের পরিবর্তে তার মধ্যে সেই চেতনা জেগে উঠবে আমি এই মাত্র মালিকের সামনে হাজির হলাম একটু পরে আবার মালিকের সামনে আমাকে হাজির হতে হবে তখন মালিকের সামনে আমি কি জবাব দেবো জবাব দেবো এই অনুভূতি এই চেতনা যাদের আছে তাদেরকেই মূলত সালাত অশ্লী এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে আমাদের দেশে দেখবেন চেতনা অনেক কিছুর আছে মুজিবাদের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা একত্তরের চেতনা কত চেতনা দেখবেন কিন্তু ইমানি চেতনা এই চেতনাটুকু নাই কারো নাই আল্লাহর এবাদত করার সময় বান্দার অন্তরে যে অনুভূতি থাকার কথা কথা যে আমি গুলানি করছি আল্লাহ আল্লাহ এমন এক সত্তা যিনি আমাকে দেখছেন যিনি আমার মনের খবরটাও জানেন আমি মনে মনে এখন কি ভাবছি সেটাও তিনি জানেন আমি কি করছি তা তিনি দেখছেন আমার মুখের কথাগুলো তিনি শুনছেন এমন এক সত্তার অ্যাবাদতি করছি তার অ্যাবাদতি করার সময় অমনোযোগী হওয়া অন্যদিকে মনোনিবেশ করা প্রকৃত পক্ষে খালেজ কোন মুমিনের পক্ষে সম্ভব নয় আল্লাহ সুবাহ ওই মুমিনদেরকেই বলছেন তোমরা সালা কায়েম করো আমরা আমরা পড়ার কথা বলি কুরানের কোথাও কিন্তু পড়ার কথা নাই সালাত কি বুঝায় সালাত হল কায়েম করা ও প্রতিষ্ঠা করা এর প্রথম কথা হলো। যাদের উপর সালা ফরজ হয়েছে নারী পুরুষ নির্বিশেষে অর্থাৎ সে বালিজ বালিজ আলমন সরি উজর নাই এমন ব্যক্তিদের সালাত আদায় বাধ্যতামূলক এটা উচ্চ নয় তার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সালাতের সময় হলে তাকে তাকে সালাত আদায় করতেই হবে पुरुष शरी ओजन ना थे जमतर साल आदायतमूलकामूक सालय आदाय शिता आल्ला फौरज हुकुम के फौरज हिसित करते हैं তাহলে এই ফরজকে ফরজের মর্যাদা সহকারে রাখতে হবে এটা হবে বাধ্যতামূলক ঐচ্ছিক নয় কেউ ইচ্ছা হলে এটা আদায় করবে আর ইচ্ছা যদি না হয় আদায় করবে না এমন এখতিয়ারো থাকবে না ও মুসলিমদের প্রতি নয় সকল মুসলিম নারী পুরুষ নির্বিশেষে শরী অজর মুক্ত হলেই তাকে বাধ্যতামূলক সালাদ আদায় করতেই হবে না হলে তাকে শাস্তি পেতে হবে যখন এইভাবে বাধ্য করা হবে সালাদ তরক করার মতো কোনো অবকাশ কেউ পাবে না সুযোগ পাবে না তখনই বুঝতে হবে সালাত কায়েম হয়েছে। এরপর জামাত প্রতিষ্ঠা করা যেই জামাতে সরিক হবে নারী পুরুষ নির্বিশেষে সকলেই সকলেই তবে নারীদের মধ্যে জন্য বাধ্যতামূলক নয় নয় পুরুষদের জন্য এটা বাধ্যতামূলক রাসুল্লাহ সাল্লু আলাহাম বলেছেন বলেছেন আমার ইচ্ছা হয় বেলালকে আজান দেওয়ার জন্য বলি আর আমি বের হয়ে আর যুবকদের নিয়ে যে আজান শোনার পর মসজিদে আসলো না আমি তাদের ঘর গুলো জ্বালিয়ে দেয়াল রাসুল্লাহ সাল্লু আলহিহ সাল্লাম জামাতের এত গুরুত্ব দিয়েছেন সে সালাত যদি গড়ের মধ্যে আদায় করে তথাও বলেছেন তার গড় জ্বালিয়ে দেওয়ার জন্য আগাম শোনার পর তাকে বাধ্যতামূলক বাদে সরি ও জোর না থাকলে তাকে মসজিদে আসতে হবে যদি এইভাবে জামাতের ব্যবস্থা থাকে মুসলমানদের এই সমাজে তখন বুঝতে হবে সালাত প্রতিষ্ঠিত হয়েছে কায়েম হয়েছে সালাতের পরিপন্থী কোনো কাজ সমাজে থাকবে না থাকবে প্রতিষ্ঠা যখন হয়ে যাবে সেই সমাজে আর কোনো অশ্লীল এবং মন্দ কাজ থাকবে না প্রতিটি মসজিদের ইমামগঞ্জ মুসল্লিদের তার মসজিদের এলাকার সেই জিম্মাদারীর দায়িত্ব পালন করবেন পাহারাদারের দায়িত্ব পালন করবেন ইমাম সাহেবের একটা ফোর্স থাকবে বাহিনী থাকবে ওনার মসজিদের এই সীমানার ভিতরে কেউ যদি কোন মন্দ কাজ করে অশ্লীল কাজ করে সাথে সাথে সরিয়া অনুযায়ী তাকে শাস্তির জন্য ধরে নিয়ে আসবেন গ্রেপ্তার করে নিয়ে আসবেন যদি মুসলমানদের এই সমাজে সালাত প্রতিষ্ঠিত হয় তাহলে কোনো মন্দ কাজ অফী কাজ ইচ্ছা করলেও কেউ করতে পারবে না সেই পথগুলো বন্ধ করে দেওয়া হবে এইভাবে যখন সালাদ কায়েম হবে তখনই বুঝতে হবে এখানে সালাদ কায়েম হয়েছে মুসলমানদের মধ্যে যখন সালাতি জিন্দেগি চলে আসবে তখন মুসলমানদের সমাজের মধ্যে সকল প্রকারের বিবেদ দূর হয়ে যাবে কারণ সালাতের তালিম তারা পেয়েছে কাতারে যখন দাঁড়ায় তখন সেখানে কোন শ্রেণী বিন্যাস নেই সকলে সমান এখানে ধনী গরিব নেতা অনুসারী এগুলো কিছু নাই সকল মানুষ সকল মানুষ তার মর্যাদা এখানে একই সালাতের কাতারে সকলে সমান সমাজের মধ্যে সকলের মর্যাদা একইভাবে সমান থাকবে মুসলমানদের মধ্যে সালাতি জিন্দিগি হয়ে গেলে তখন মুসলমানরা শান্তিপূর্ণ একটা ভারসাম্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে সালাতের মাধ্যমে বান্দার মূলত আত্মার পরিশুদ্ধি তার ইমানি শক্তি বৃদ্ধি বৃদ্ধি এবং তার দৈহিক এবাদতের মাধ্যমে মাধ্যমে আল্লাহ আল্লাহ দাসত্ব সে করল এরপর আরেকটা জিনিস থেকে যায় সেটা হলো মাল আল্লাহ মানুষকে এই দুইটা বড় নিয়ামত দিয়েছেন একটা তার জীবন জীবন যার মধ্যে রয়েছে তার দেহ এবং আত্মা হল তার মাল এই জাম এবং মাল আল্লাহ বান্দাকে দান করেছেন আল্লাহ যখন ইচ্ছাগুলা নিয়ে নেবেন বান্দাকে শুধু সাময়িক সময়ের জন্য আল্লাহ সুবাহ পক্ষ থেকে একটা এক ক্ষমতা দেওয়া হয়েছে তার ইচ্ছাগত স্বাধীনতা দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য বিদায় নেওয়ার পর আর ইচ্ছাগত শক্তি তার থাকবে না আল্লাহ সেখানে তার সেই ইচ্ছাগত শক্তি যতটুকু দেওয়ার ইচ্ছা করবেন দিবেন এরপর তাকে আবার গ্রহিত করে দেবেন আল্লাহ করেছেন। যার মালে পরিমাণ আদায় করবে আল্লাহ আদেশ করেছেন তোমরা জাকাত আদায় করো মালে নেশাব এর মানদণ্ড দুইটা দুইটা যে কোনো একটাতে যদি সম্পদ পৌঁছে যায় তাহলেই একাত হল স্বর্ণ স্বর্ণ আর একটা হল রূপা রূপা সোনা যদি থাকে তাহলে সারে সাত তার মানদণ্ড এই পরিমাণ হল তার মাল এনেসা সাড়ে সাত তুলা সোনা যদি হয় অথবা এই পরিমাণে পরিমানে সম তার নগদ অর্থ থাকে তার স্থাবর সম্পদে কিন্তু জাকাত নাই। ফসলের জমিতে জাকাত নেই সেখানে আছে ফসলের ক্ষেত্রে আছে আলাদা তার ব্যবসা বাণিজ্য অন্য সবকিছুর মধ্যেও জাকাত আছে কিন্তু সেটা মূলধনের উপর নয় সেখানে আসবে তার ইনকামের উপর যদি কারো এই সাড়ে সাত তুলা স্বর্ণের সম টাকা বা এই পরিমাণ তার অন্য কোনো কিছু সব মিলে হয়ে যায় আর সেটা যদি তার কাছে এক বছর পূর্ণ হয় অবস্থান করে তাহলে তার উপর এটা জাকা খরচ হবে এক বছর পূর্ণ না হলে জাকাত খরচ হবে না আর এটা হল প্রতি ফসলের সাথে সম্পর্ক দ্বিতীয় মানদণ্ড হল হল রূপা হলো তোলা। যদি কারো রূপা থাকে কোনো স্বর্ণ তাহলে তাহলে এই সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এর সম টাকা যদি থাক থাকে আর তা এক বছর তার কাছে পূর্ণ হয় তাহলে তার উপর জাকা ফরত হয়ে যাবে এই দুইটি মানদণ্ডের কারণে আমাদের দেশে বর্তমান এই দুইটির মূল্যমানের কারণে অনেক কফাত হয় মূলধনের অনেক কফাত হয় সাড়ে সাত তুলা স্বর্ণ স্বর্ণ এখন তো প্রায় চার লক্ষ টাকার মতো চার লক্ষ টাকার মতো আসে আর সাড়ে বায়ান্ন তুলা রূপা প্রায় এক লক্ষ টাকার নিচে এক লক্ষ টাকাও হয় না যদি এক লক্ষ টাকাও হয় তাহলে দুটার মানদণ্ডের দিক থেকে অনেক কম হয়ে গেল সব মিলে হয়তো তার রূপার মানদণ্ডে গিয়ে পৌঁছে যায় কারো কাছে হয়তো এক বড়ি স্বর্ণ আছে কারো কাছে হয়তো দশ দশ রূপ আছে আর বাকি কিছু নগদ থাকা আছে মিলিয়ে হয়তো তার কাছে এক লাখ টাকা হয়ে যায় এক বছর তার কাছে অবস্থান করে তার উপর জাকাত খরচ হয়ে যাবে কিন্তু আবার কেউ কেউ বলছেন না এটা পৃথক পৃথক হবে স্বর্ণ যদি সারে সাত তোলা না হয় তাহলে সেটা জাকাত হবে না রূপা যদি স্বর্ণ তার সমমূল্য টাকা পয়সা যদি এই পরিমাণ না হয় তাহলে হবে না অর্থাৎ চার লক্ষ টাকা লক্ষ টাকার যদি না হয় আর কেউ বলেছেন যে না এই দুইটা মিলে নগদ টাকা সব মিলে এটা সবটি তার সম্পদ এগুলো তারই সম্পদ স্বর্ণটাও তার সম্পদ রূপাটাও তার সম্পদ টাকাটাও তার সম্পদ সবগুলো তারই তারই মানদণ্ড এখানে স্বর্ণ বা রূপা হওয়া জরুরি নয় কারো হয়তো এক তুলা রুপাও নাই এক তোলাও নাই তার টাকা আছে দশ লাখ তাহলে কি তার উপর এখানে রূপা হওয়া বা স্বর্ণ হওয়াটা জরুরি নয় এটা হলো মানদণ্ড। এই মানদণ্ডে যদি পৌঁছে যায় কারো টাকা আমাদের দেশে টাকা আছে অন্য দেশে অন্য জিনিস বিনিময় হয় বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে হয়তো শোনাও নাই রুপাও নাই তার কাছে হীরা আছে হতে পারে তার কাছে এক তুলা হীরা আছে দাম হয়ে যেতে পারে এক কোটি টাকা তাহলে তাহলে যদি স্বর্ণ বা রূপা হয় জরুরি যদি হয় তাহলে কোটি টাকা হলেও তো তার না। কারো কাছে এই ধরনের মনি মুক্তা বিভিন্ন ধরনের আর বিভিন্ন ধরনের ডায়মন্ড আছে অনেক দামি দামি ডায়মন্ড গুলো আছে সেগুলো অনেক মূল্যমান কিন্তু যদি সোনা বা রূপাকেই যদি শর্ত লাগিয়ে দেওয়া হয় এটা থাকতে হবে তাহলে তো এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরও তার উপর এটাই যে মুস্তাহিদন বলেছেন যে স্বর্ণ রূপা টাকা বা অন্য ডায়মন্ড এই জাতীয় যা কিছু আছে তার সব মিলে যদি দুই চার যে কোনো একটা মানদণ্ডে পৌঁছে যায় পৌঁছে আর তার কাছে এক বছর পূর্ণ হয় তাহলেই তাকে জাকাত দিতে হবে তাহলে দেখা যায় এই অনুযায়ী প্রায় এক লক্ষ টাকা সোনা রূপা ডায়মন্ড অন্য সবকিছু মিলে নগর থাকা সব মিলে কারো কাছে যদি এক বছর পূর্ণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে আর জাকাত ফরজ হলে শতকারা আড়াই টাকা তাকে পরিশোধ করে দিতে হবে শতকারা আড়াই টাকা তাকে পরিশোধ করতে হবে চল্লিশ বাগের একবার হলো প্রতিটি ফসলের সাথে সম্পর্ক এটা বছরের সাথে সম্পর্ক না যখন যে ফসল উৎপন্ন হবে সেই ফসলের সাথে সম্পর্ক তার নিস আঠারো মনের মতো হয় প্রায় আঠারো মনের মতো হয় যদি প্রায় আঠারো মন কোন হিসাবে দেখা যায় সাড়ে ষোলো তো সাড়ে ষোলো থেকে আঠারো মন এই পরিমাণ যদি দান গম বা অন্যান্য ফসল আলু আছে ভুট্টা আছে আম আছে কাঁটাল আছে লিচু আছে এই ধরনের বিভিন্ন ফসল আছে এই সব ফসলের মধ্যেই জাকাত আসবে সেটা প্রতিটা সিজনে সেই সিজনে যদি তার এই পরিমাণের উপরে হয় নেশাব পর্যন্ত পৌঁছে তাহলে এটা এক বছর পূর্ণ হওয়ার শর্ত ফসল উৎপন্ন হলেই হলো ধান টান সব উঠাই নিলেন এরপর হিসাব করলেন আমার খরচপাতি যা গেছে সব হিসাব করে বাদ দিয়ে শেষ পর্যন্ত দেখলেন এই সুযোগ নাই সুযোগ নাই বাদ খরচপাতি দিতে যাবেন কোন যদি বৃষ্টির পানের দ্বারা এই ফসল উৎপন্ন হয়ে থাকে তাহলে দশ বাগের এক বাঘ দিবেন আর যদি সেচের মাধ্যমে করে থাকেন অতিরিক্ত খরচ হয়েছে বিশ বাগের এক ভাগ দিবেন খরচ তো এখানে হিসাবের মধ্যে আল্লাহ খরচ পাতি দিয়ে দিয়েছেন সেহেতু যেই পরিমাণ ফসল উৎপন্ন হবে এখান থেকে খরচ বাদ দিয়ে নয় ফুটেন উপর হিসাব করবেন যদি বৃষ্টির পানের দ্বারা হয় দশ বাঘের একবার আর যদি সেচের দ্বারা হয় বিশ বাঘের একবার যেই ফসলটাই উৎপন্ন যখন হবে কোন ফসল হয়তো বছরে তিনবার হয় তাহলে তিনবারই দিতে হবে যখন যে ফসলটা উৎপন্ন হবে তখন সেটা পরিশোধ করতে হবে এই জাকাত যারা দিবেন তারা এই জাকাতের হিসাবগুলো করে রাখবেন নিজের নিজের সম্পদকে পবিত্র করার জন্য নিজেদেরকে এটা হিসাব করে রাখা দরকার যদিও কেউ জাকাত দিতে না চায় হিসাব করে কম দিতে চায় তথাপিও তার কাছ থেকে আদায় করে নেওয়া হবে মিন ইলা ইলাফোকার তাদের দনীদের কাছ থেকে আদায় করে নিয়ে আসা হবে তু উখা দুর্ করে নিয়ে আসা দিতে যদি না চায় জোর করে নিয়ে আসা কেউ যদি না চায় হিসাব করে না তার সম্পদ জাকাত আদায়কারী তার কাছে যাবে সে হিসাব না করলে জাকাত আদায়কারীগণ হিসাব করবে হিসাব করে যেই পরিমাণ জাকাত হবে তার কাছ থেকে নিয়ে আসবে এটা তার ও নয় সে দিবে কিনা এটা নয় তার কাছ থেকে নিয়ে আসবে এবং তাদের দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ফিরিয়ে দেওয়া হবে এই জাকাতের সম্পদ পুঞ্জিত করে রাখা হবে না ধনীদের কাছ থেকে আদায় করে আবার দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া হবে যদি যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে তাহলে সমাজের মধ্যে কোনো দরিদ্র মানুষ থাকতে পারে না যারা সম্পদকে পুঞ্জিভূত করে সঞ্চয় করে কুক্ষিগত করে রাখে তারা স্বাভাবিক অর্থের প্রবাহের মধ্যে বাধার সৃষ্টি করে এটা অর্থনীতির যে প্রবৃদ্ধির জন্য মূল সূত্র যেটা সেটা তার প্রবাহকে গতিশীল করা কোথাও বাদ না দেওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি না করা যত বেশি দ্রুত অর্থনীতি তার প্রবাহ তার প্রবৃদ্ধি তত বেশি হবে স্বাভাবিকভাবে একটা কথা খুঁজেন আমি একটা ব্যবসা করি আমি আজকে এক লাখ টাকার মাল কিনে আসলাম মাল কিনে এনে আমি কালকে এক লাখ টাকার মাল বিক্রি করে দিলাম লাভ হয়তো আমি কম করলাম আবার আমি এক লাখ টাকার মাল কিনে আনলাম পরিদিন আবার বিক্রি করে দিলাম লাভ কম করলাম কিন্তু প্রতিদিন আমার লাভ হচ্ছে তার ফন্স কম পরিমাণটা হবে অনেক বেশি অনেক বেশি এক লাখ টাকা যদি আমি এক পার্সেন্ট প্রফিটে আমি ব্যবসা করি তাহলে আমার এক হাজার টাকা লাভ হয় কিন্তু যদি আমি দিন পাঁচ হাজার টাকা বিক্রি করে दैनिकारिक्रीटेज प्रफिटेंटेज कम देखा जाफिट ब এই যে গতিটা অর্থনীতির যে গতিটা বেশ দ্রুত হওয়ার কারণে দেখা যাবে মাস শেষে আমার বিশ হাজার টাকা লাভ হয়ে গেছে কিন্তু লাভ করেছি মাত্র এক পার্সেন্ট পুঁজি মাত্র এক লাখ মাসে ত্রিশ হাজার টাকা প্রফিট হয়ে গেছে বছরে তাহলে এক লাখ টাকার এই প্রবৃদ্ধি যে এই এই গতিতে যদি ঘুরে তাহলে তাহলে দুই লক্ষ ষাট হাজার টাকার প্রফিট চলে আসবে এটা শুধু এক লাখ টাকা কিন্তু আমি মাসে ত্রিশ হাজার করলাম পরের মাসে তো আমার পুঁজি দাঁড়ালো এক লাখ ত্রিশ হাজার পুঁজি প্রথম চলে এক লাখ পরের মাসে তো হয়ে গেলাম আমার খরচ হয়ে গেল দশ হাজার এক লাখ বিশ হাজার তো থাকলো দেখা যায় বছরের শেষে এর প্রবৃদ্ধি তিন থেকে চারশো গুণ হয় অর্থনীতির এই গতির কারণে কিন্তু যদি টাকা পুঞ্জীভূত থাকে সম্পদশালীরা দেশের মানুষের হাত থেকে টাকাগুলোকে তারা বিভিন্ন কৌশলে হাতিয়ে নেয় নিয়ে তাদের কাছে জমা রেখে দেয় এই টাকাটা তো আর ঘুরে না মানুষের কাছে এটা ঘুরে না এটা অলস মাঝে মাঝে দেখেন না যে অলস মানে মুখ ব্যাংকে কত হাজার কোটি টাকা আইডল মানি করে আছে এটা বিনিয়োগের জায়গা নাই তারা বিনিয়োগ করতে পারছে না এটা আইডল মানি অন্য অ্যাকাউন্ট মিলাতে হয় সেখানে কাগজ কলম কালি কম্পিউটার সবকিছু ব্যবহৃত হইতেছে স্টাম্প লোকজন ব্যবহার হইতেছে প্রতিদিন লস টানতেছে আইডল মানি সবসময় লস করে তো যদি যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে তাহলে ধনীরা তাদের সম্পদ বৃদ্ধির জন্য তারা বৈধ উপায়ের চেষ্টা করবে বছর শেষে তার সম্পদ থেকে আড়াই পার্সেন্ট জাকাত আদায় করে দেবে এই আদায় করার ফলে তার কিন্তু কমছে না কমছে আড়াই পার্সেন্ট দেওয়ার ফলে তার মালটা পবিত্র হচ্ছে এই মালটা যে খাবে তার পরিবারকে খাওয়াবে এটা হালাল খাওয়াবে আর না দিয়ে যদি খায় খাওয়ায় সেটা অপবিত্র হয়ে গেল হয়ে গেল আর পবিত্র মাল সব বৃদ্ধি পায় তার আড়াই পার্সেন্ট দেওয়ার পর যে সম্পদটা থাকলো এটা পবিত্র আর পবিত্রতার মধ্যে তার যে আলাদা একটা একটা পবিত্রতার একটা মর্যাদা আছে আল্লাহ এখানে তাকে বরকত দান করবে সেই বরকতের কারণ এটা অনেক গুণ বেড়ে যাবে তাহলে ওই দ্বনী ব্যক্তির সম্পদও বৃদ্ধি পাচ্ছে আর আড়াই পার্সেন্ট করে আদায় করে যে সম্পদটা পাওয়া যাচ্ছে সেটা দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়ার হলে সেই দরিদ্র গণ আর দরিদ্র থাকছে না আমাদের দেশে এই পরিমাণ সম্পদ অল্প কিছু সংখ্যক লোকের হাতে একেবারে একেবারে আবদ্ধ আছে এদেশের পুঁজিবাদী অর্থনীতিবিদ আর সমাজবাদী অর্থনীতিবিদরা যে ক্যালকুলেশন করে তাদের ক্যালকুলেশন শুনলে মনে হয় এদের চেয়ে বড় হুকা দুর্গক আর কেউ নাই অর্থনীতি বলতে কিছুই বুঝে না বুঝে না আর একজন অর্থনীতিবিদ অর্থকে কেন্দ্র করে যে নীতি নীতি সেটাই তো অর্থনীতি সেই অর্থটা কিভাবে উপার্জন করতে হবে সেই অর্থটা বিনিয়োগের পদ্ধতিটা কেমন হবে সেখান থেকে কি হারে বিনিয়োগ থেকে প্রফিট আসবে সেখানে এই বিনিয়োগের মধ্যে মানুষের শুধু টাকা নয় সেখানে শ্রম মেধা আছে এই কারণে ইসলামী অর্থ ব্যবস্থায় যে মুদারাবা একটা পদ্ধতি মুদারাবা পদ্ধতি যেগুলো এখন ইসলামী ব্যাংক এগুলা প্রয়োগ করে শব্দগুলো প্যাক্টিসে নাই মুদারাবা হল এমন পদ্ধতির নাম নাম যেই পদ্ধতিতে একজন হল পুঁজিদাতা মুদারিব ইনভেস্টর আর আরেক পক্ষ হল তার তাঁর মেদা এবং শ্রম শ্রম সেখানে সে ইনভেস্ট করবে তার কোন পুঁজি নাই একজনের মেধা আছে যোগ্যতা আছে কোন ব্যবসায় সে ব্যবসা করতে পারে কিন্তু তার পুঁজি নাই পুঁজি নাই আরেকজনের তার টাকা আছে পুঁজি আছে তার মেধা নাই অথবা তার সময় নাই সময় নাই তখন দুইজনের চুক্তি করে যেই ব্যক্তি পুঁজি দিল সেই শুধু টাকা তাই দিল আর অপরজন তার মেদা যোগ্যতা শ্রম বিনিয়োগ করলো দুজনের কিন্তু বিনিয়োগ হলো বিনিয়োগ হলো দুজনে চুক্তি করবে লাভ লসের ভিত্তিতে আমাদের আমাদের প্রফিটটা কি হারে বন্টন হবে যেমন ইসলামী ব্যাংকে পদ্ধতি তাদের মেধা শ্রমের বিনিময়ে আর যারা ডিপোজিট করে তারা সিক্সটি পায় এটা হতে পারে দুইজনের মধ্যে চুক্তি ফিফটি ফিফটি করে নিল কি করে নিল যে আমরা অর্ধেক অর্ধেক লাভ যদি হয় যদি হয় আর লস হলে যে ব্যক্তি ব্যবসাটা করছে তার মেধা বিনিয়োগ করে তার তো টাকাই নাই টাকাই নাইস হবে তাদের ফিফটি ফিফটি সেটা কোনটা লস হবে টাকার লস সম্পূর্ণ পুঁজিদাতার পুঁজিদাতার আর যে মেধা শ্রম দিল তার লস হইল তার মেধা এবং শ্রম তার কোনো টাকার লস নাই আর লস হচ্ছে তার মেধা এবং শ্রম দিল এটা তার লস হচ্ছে আর যে পুঁজি দিল সেই পুঁজিটা তার পুঁজি লস হচ্ছে এখানে ইনভেস্ট জনের দুই ধরনের একজনের টাকা ইনভেস্ট করেছে আরেকজন ইনভেস্ট করেছে তার মেদা এবং শ্রম এই জন্য দুইজনে ফিফটি ফিফটি লাভ লসের ভিত্তিতে চুক্তি করেছে লাভ হলে টাকাটা উভয়ই সমান সমান ভাগ করে নিবে ঠিকই যেই ব্যক্তি মেধা এবং শ্রম দিয়েছে সে ওই ফিফটি লাভের টাকা নিচ্ছে কেন তার মেধা এবং শ্রমের বিনিময়ে তার ইনভেস্ট এটা ছিল আর লস হলে তার মেধা এবং শ্রম লস যাবে আর যাবে এখন এই পদ্ধতিটা হল মুদর আবার আমি একটা পদ্ধতি বলাম ছয়টা পদ্ধতি আছে ব্যবসা ব্যবসা তো এই ব্যবসা ইসলামী শরীয়ত অনুযায়ী যে ব্যবসাগুলো দেওয়া আছে এই পদ্ধতি অনুযায়ী যদি লোকজন ব্যবসা করে কেউ ঠকবে না কেউ একেবারে নিঃস্ব হবে না এই ব্যবসার দ্বারা কেউ প্রতারিত হবে না এই ব্যবসায় প্রবৃদ্ধি আনবে আর এই প্রবৃদ্ধিতে আসবে সাধারণ মানুষের প্রতি ইনসাফ করে এখন যেইভাবে বিভিন্ন পণ্য সামগ্রীগুলো সুবিধা সময়ে কিনে রাখা হয় যেমন একটা এক্সাম্পল মাসে আমাদের দেশে সবচেয়ে বেশি দান উৎপাদন হয় বুড়ো দামটা বৈশাখ মাসেই তো হয় ইডি বুড়িগুলো এই সময়ে এই দেশের সুদের ব্যাংকগুলো মিল মালিকদেরকে প্রত্যেককে শত শত কোটি টাকা করে সিসি লোন তাদের নামে স্যাংশন করে সিসি লোনটা সবাই বুঝেন কিনা সিসি লোনটা হল ব্যাংক তার নামে একজনের নামে নামে স্যাংশন করে অনুমোদন করে রেখে দিলো একশো কোটি কোটি সে যদি আজকে এক লাখ টাকা উঠায় টাকা সুদ আসবে বাকি টাকার কোনো সুদ আসবে না বাকি টাকা তো আছে দেখা যায় সে একজন মানুষ আজকে এক লাখ কালকে দশ লাখ উঠাইল আবার দেখা যায় পরের দিন আরো পাঁচ লাখ জমা দিল ব্যাংক হিসাব করবে যে সারা বছরে টাকাটা তার কাছে কতদিন খাটছে দেখা যাবে গড়ে সে আজকে ব্যাংকের টাকা দশ লাখ টাকা নিয়ে সে ব্যবসা করলো বিকাল বিকালবেলায় সে ব্যাংকে টাকা জমা দিয়ে দিল ব্যাংক একটাও তাকে শুদ্ধ দেখতে পারবে না কারণ টাকা তো ব্যাংক দু যখন তার হিসাব মিলায় বিকালে তিনটার পরে হিসাব মিলানো শুরু করে রাত আটটার মধ্যে তারা সাধারণত কমপ্লিট করে ব্যবসায়ীদের জন্য একটা স্পেশাল সুযোগ থাকে অ্যাকাউন্ট ক্লুজ করার জন্য ব্যাংকে টাইম দেয় ব্যবসায়ীদেরকে ভাই পাঁচটার মধ্যে দিয়ে দেন সাধারণের জন্য তিনটা ব্যবসায়ীদের জন্য পাঁচটা যেমন পাঁচটার মধ্যে সে টাকাটা জমা দিয়ে দেয় যদি সারাদিন টাকা ব্যবহার করলো ঠিক কিন্তু এক টাকা সুদ আসবে না হিসাব মিলানোর সময় টাকাটা তো এই কারণে দেখা যায় যে বছর শেষে হয়তো সে ছয় মাস ব্যবহার করেছে কিন্তু ব্যবহার করেছে সারা বছরই এই সুদের ব্যাংক দেখা গেল হয়তো সে ষোলো পার্সেন্ট সুদে এই স্যাংশন টানি দেখা গেল ছয় মাস ব্যবহার করেছে তাহলে আট আসবে এখানে ব্যাংক ব্যবসায়ী লাভ না কেন এই যে এইটা করে রাখলো এই সিসি লোনের কারণে ব্যবসায়ীরা করে কি তারা সিন্ডিকেট করে সিন্ডিকেট করে যত মিলার আছে সকলে যে দানের দরটা এখন বৈশাখ মাস নতুন দান কাটা শুরু হচ্ছে দরটা কি ঠিক করা যায় তারা বসবে বসে একটা দাম তারা ফিক্সড করে দিল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মন তারা নিয়োগ করে জন্য তারা আর সব সময় অর্ডার পায় অর্ডার পায় তখন এই দালালরা গ্রামে গ্রামে কৃষকদের কাছ থেকে দাম কিনবে আর এরা ব্যাংক থেকে ওই সিল করে রাখবে টাকার অভাব নাই এটা তো তার বাবার টাকা না তো এই টাকা উঠাচ্ছে তার দিচ্ছে দাম কিনা হয়ে যেতেছে তার গোডাউন ভরতেছে দান এনে সব গোডাউন ভরে দিল বৈশাখ মাসে দাম কাটাও কৃষকের দেখা গেল এক মাসে কৃষক সার এই যে এত পরিশ্রম করলো করে ধান উৎপাদন করলো কিন্তু বিক্রি করার সময় দেখা যায় টাকা নাই মূল্য নাই কিন্তু কৃষক তো এই সময় বিক্রি করতে পারতে কারণ তার এমটি পকেট তার পকেটে টাকা টাকা নাই দান কাটার জন্য শ্রমিক নিয়োগ করেছে তার শ্রমিকের বেতন দিবে কেমন করে দান বিক্রি ছাড়া উপায় নাই তার দেখা যায় মাসের একটা ওই ছেলে মেয়ের স্কুলের বেতন বাকি ছেলে মেয়েদেরকে বই পুস্তক কিনে দেওয়া তাদের ড্রেস কিনে দেওয়া কাপড় সুপর কিনা কত অনেক কিছু তার জমা হয়ে থাকে এই দামটা উঠুক এরপরে এটা করব এখন সে নিরুপায় দান বিক্রি করতে হচ্ছে যে দামই তাকে বাজারে বিক্রি করতে বাধ্য সে এই দামে বিক্রি করে দিল করে কৃষকের দানের গড়ের দান শেষ কৃষক এখন খালি গোডাউনে আছে মিলারের গরে দান সব মিলার এখন বসবে সব মালপো চলে আস এসেছে এখন এখন দামটা কেমন হওয়া চাই তখন তার সাতশো আশো নয়শো নয়শো যেভাবেই হোক তার একটা সিদ্ধান্ত নেই যেদিন সিদ্ধান্ত নিল ওই দিনই কার্যকরী কার্যকরী এইসব ল ব্যবস্থা করে দিল সরকার। কিছু সংখ্যক এই মিলারদেরকে শত শত হাজার হাজার কোটি টাকা সিসি লোন স্যাংশন দেওয়ার কারণে তাদের তো কোন লোস নাই সে পরবর্তী তিন মাসের ভিতরে মিলিং করে চাউল করে বিক্রি করে দেবে ব্যাংকের টাকা ব্যাংকে জমা দিয়ে দেবে সুধার কত কত আসলো বেশি হয়তো তিন থেকে চার আসবে এর উপরে নয় এটা কোন কিছুই না সেখানে লাভ করে ফেললো কুটি টাকা কিন্তু যারা শ্রম দিল পরিশ্রম করলো তারা প্রফিট পাইল না তারা শুধুমাত্র গতর খাটুনি খাটলো কিন্তু তারা এর বিনিময় পাইল না শুধু পেটে বাতে সারা জীবন ওই কৃষিকাজ করেই যাচ্ছে তার আর উন্নতি হয় না কিন্তু তার শ্রমের সেই সম্পদ ব্যবহার করে একদল লুটেরা দর্শু হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে তাদের এই মুনাফাগুলো কারা মাঝখান থেকে কেড়ে খাচ্ছে যদি এদেশের কৃষক সমাজকে এই জিনিসটা বোঝানো যেত আর তারা যদি শেষ পর্যন্ত এটা বুঝতে পারত তাহলে দর্শুদের তারা গলা ছিড়ে ফেলত তো এইভাবেই এই সম্পদটা যে একদল মানুষের হাতে কুষ্টিগত হয় কিন্তু এটা আরেক বড় সমস্যা হল তারা দান এগুলা বিক্রি করে একশো কোটি টাকা ব্যবহার করলো প্রফিট তার হয়ে গেল টাকা। করে দিল। সাথে বা তিন কোটি তার সুদ দিল কিন্তু হয়তো সতেরো আঠারো কোটি টাকা তার প্রফিট হয়েছে আরো সেই টাকাটা ব্যাংকের তারা রাখে না ওই টাকাটা যদি ব্যাংকে রাখে তখন সরকার আবার ট্যাক্স কেটে নেবে এটা সাদা টাকা হয়ে যাবে ওই কালো টাকা সাদা টাকা দুজন তো এটা সাদা হয়ে যাবে ব্যাংকে যাওয়ার পরে এটা ট্যাক্স কাটা হয়ে যাবে তখন এটা সাদা হয়ে যাবে এটার কালো থাকবে না ওই টাকাটা ব্যাংকে যায় না এটা ব্যাংকে না রেখে এরা এই টাকা আর নিজেদের কাছে জমা রাখে অথবা দেশ থেকে বিদেশে পাচার করে এই টাকা তখন হয়তো বিদেশে পাচার করে এতে করে দেখা যায় এই দেশের সম্পদের যে প্রবাহটা এই প্রবাহটা অত্যধিক গতি কমে যায় বাধাগ্রস্ত হয়ে অর্থনীতি আর সচল থাকে না আর এরপর তো চুরি ডাকাতি ঘুষ বাণিজ্যগুলো তো আছেই সেগুলো নাই আনলাম। ব্যবসার ক্ষেত্রে কিভাবে এটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে আর এখান থেকে জাকাত প্রদান করা হয় না যেই কারণে এই অর্থনীতির দ্বারা মানুষ উপকৃত হয় না যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকতো তাহলে তাহলে যে মিলারদেরকে ব্যাংক একশো কোটি টাকা সিসি দিল এই মিলারদেরকে না দিয়ে না দিয়ে এই একশো কোটি টাকায় এক হাজার কৃষককে দিতে পারত তারা দেখতে পারতো সরকার একটা হিসাব করে যে এক বিঘা জমি চাষ করতে কত খরচ হয় যেই পরিমাণে খরচ হয় কৃষককে করজে হাসানা হিসাবে সরকার দিতে পারত কৃষক এই ফসল উৎপাদন করে দেশটাকে সচল রেখেছে তাহলে তাদের কাছ থেকে কোন সুদ নিবে কেন তাদেরকে করজে হাসানা দিবে। এক বিঘা জমি চাষ করতে যদি দুই হাজার টাকা খরচ হয় কারো দশ বিঘা থাকলে তাকে বিশ হাজার সেই করজে হাসানা পেয়ে তার খরচ দিয়ে দান উৎপাদন করলো যখন তার ধান কেটে আনলো তখন তার হাত খালি থাকবে না বিক্রি করার এখন দরকার নাই খরচের টাকা তো সে পেয়েই গেছে তার ধান তার গড়ে থাকবে সরকার মূল্য নির্ধারণ করবে যে খরচ কত হলো উৎপাদন খরচ কত আর কৃষকের তার লাভ কত দেওয়া দরকার একটা হিসাব করলো হিসাব করে হয়তো দেখলো তার দানের উৎপাদন খরচ হয়েছে পাঁচশো টাকা মন মন কৃষককে অন্তত দুইশো টাকা প্রফিট দেওয়া দরকার বা একশো টাকা প্রফিট দেওয়া দরকার ছয়শো টাকা দাম নির্ধারণ করে দিল সরকার সারা বছর সারা দেশে এই দামে বিক্রি হবে এর চেয়ে কমে নয় বেশি নয় একটা নির্ধারিত মূল্য হয়ে গেল কৃষক যখন তার প্রয়োজন তার প্রয়োজনে দামটা বিক্রি করে দেবে করে এই প্রফিটটা পাইলকে কৃষক পেল কৃষকরা মানে কি দেশের কোটি কোটি মানুষ পাইল আর এই প্রফিটটা বণ্টিত হল কোটি কোটি মানুষের হাতে অল্প কয়টা মানুষ এটা কুষ্টিগত করল না এতে করে সমাজের সকল মানুষ হয় স্বনির্ভর স্বনির্ভর আর সাথে যদি জাকাতের ব্যবস্থাটা থাকে তাহলে ওই কৃষকগণি তখন তারাই জাকাত দেবে এইভাবে যদি হয় তারা প্রফিট পায় এক দুই বছর পর ওই সকল কৃষক জাকাত দাতা হবে এক পর্যায়ে দেখা যাবে এই দেশে জাগাত নেওয়ার মতো আর লোক পাওয়া যায় না সকল সম্পদ সম্পদশালী হয়ে যাবে এই জাকাত এত উত্তম একটা ব্যবস্থা আল্লাহ সুবাহান হুতায় দিয়েছেন এটা ইনসাফপূর্ণ অর্থ ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের ভালো করে বোঝা দরকার জানা দরকার আমি শুধুমাত্র অল্প কিছু কথা বললাম সামান্য কিছু কথা বলছি এই অর্থনীতির কথা বলতে গেলে আমার অনেক সময় লাগবে যে ইসলামী অর্থনীতির কথা বলতে গেলে অনেক সময় লাগবে কয়েকটা দিন লাগবে আলোচনা করতে তো এতটুকুতেই উপলব্ধি করতে পারেন যে মানুষের অর্থনৈতিক যে বার্ষামীহীন অবস্থা এখন আছে যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয় তখন অর্থনৈতিক বারসাম্যহীনতা থাকবে না অর্থ ব্যবস্থা হবে সমাজের মধ্যে শ্রেণী বিভেদ সৃষ্টি হবে না শ্রেণী বৈষম্য আসবে না একদল মানুষ আঙ্গুলপুলে কলাগাছ থেকে বট গাছ বনে যাবে এমনকি আর হবে না আর একদল মানুষ নিশ্চ হয়ে অভাব ও নটনে দুকে ধুকে রাস্তাঘাটে পরে মরবে এমন অবস্থা হবে না এখানে সকল মানুষের মধ্যে অর্থের প্রবাহ থাকবে গতিশীল এতে করে মানুষ উপকৃত হবে সকলের হাতে টাকা থাকবে যখন গতিশীল থাকবে সকলের হাতে টাকা থাকবে টাকা ছাড়া মানুষ থাকবে না সেহেতু মানুষ অভাবে কষ্ট পাবে না এই অর্থনীতিটাই হল মূলত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ সুবাহ আল্লাহ বলেছেন তোমরা জাকাত প্রদান করো তোমাদের সম্পদকে কুক্ষিগত করো না করো না তোমাদের সম্পদ থেকে জাকাত আদায় করো রাসুল এবং জীবনের সকল ক্ষেত্রে রাসুলের অনুসরণ করো রাসুল্লাহ করেছেন যেইভাবে জাকাত ব্যবস্থা চালু করেছেন সেইভাবে তোমরা সালাদ কায়েম করো আর জাকাত ব্যবস্থা চালু করো রাসুল্লাহ সাল্লাহ আলাইহ্লাম মানুষের জীবন পরিচালনার জন্য যে পদ্ধতি যে তরিকা যে নিয়ম কানুন তোমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসুলের শিখানু পদ্ধতি অনুযায়ী অনুযায়ী তোমাদের তোমাদের জীবন পরিচালনা করে রাসুলের আনুগত্য করুক রাসুলের আনুগত্য জীবনের কোন একটি দুটি কাজে নয় জীবনের সকল ক্ষেত্রে রাসুলের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে মানুষের জীবন যতটুকু বিস্তৃত রাসুলের আনুগত্য কতটুকু বিস্তৃত এটাকে সীমাবদ্ধ করা যাবে না জীবনের ওই কাজগুলো রাসুলের অনুসরণ করে করব আর ওই কাজগুলো আমার মনের ইচ্ছা অনুযায়ী করব বা আমার পরিবারের প্রথা অনুযায়ী করব। আমার বংশের রেওয়াজ অনুযায়ী করব সমাজের প্রথা অনুযায়ী করব এটা কক্ষো হবে না হবে না এদেশের তাগুতের কোনো আইন মেনে চলব এটা কুমুন মুমিন করতে পারবে না তার জীবনের প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত আনুগত্যের ভিত্তিতে পরিচালিত করবে এটাই আল্লাহ আদেশ করে দিয়েছেন রাসুল তোমরা রাসুলের আনুগত্য করো রাসুলের শিখানো জীবন ব্যবস্থায় তোমাদের জীবন পরিচালনা করো তোমাদের ব্যক্তিগত জীবন তোমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে আনুগত্য করো রাসুলের আল্লাহর যদি করো আল্লাহ আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে যদি এই গ্রাসগুলো একামতে সালাদ এতাই জাকাত এবং এতা হাতে রাসুল যদি তোমরা করো করো তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে আর আল্লাহ যখন বলেন আশা করা যায় সেটা নিশ্চিত অর্থ প্রদান করে যে তোমরা অবশ্যই রহমত পাবে আর বান্দা যদি আল্লাহর রহমতের মধ্যে সামিল হয়ে যায় তার কোনো কিছু আর প্রয়োজন থাকে আর কোনো কিছুই থাকে না গৃহকাল পরকালে তার আর কোনো ভাবনা নাই সব সময়ের জন্য সে নিশ্চিন্ত হয়ে গেল সে আল্লাহ রহমতের মধ্যে সামিল হয়ে গেল আল্লাহ তার রহমত দিয়ে তাকে বেসন করে নিলেন তার আর কোনো দুশ্চিন্তা নাই কোন আল্লাহ সুবাহার কাছ থেকে সে বিনিময় পাবে আল্লাহ তাকে সুখ শান্তি আরামায়ের দান করবেন নিরাপত্তা দান করবেন আর তাকে চিরন্তন চিরস্থায়ী জাননাতে জায়গা দিবেন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে তো অফিস দান করুন আমিন কোন প্রস্তুতি আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে মাঝখানে পর্দা ছিল সেখানে দেখা হয়নি তু দৃত্যুদ্রিকুহুল আফর কোন চক্ষু আল্লাহ দেখবে না চক্ষু দেখবে না এবং সরাসরি পর্দা ছাড়াই দেখবে শ্রমিক ছাড়া তো বৃষ্টির বাণী তো যখন তখন তো শ্রমিক সারা তো আর হবে না বৃষ্টি হলেই ফসল উৎপন্ন হয়ে যাবে এমন তো হবে না এখানে শ্রমিক লাগবেই তো এই শ্রমিক লাগাটা বড় কথা নয় মূল কথা নয় এখানে সার দেওয়া আমাদের দেশে এটা প্রচলিত মানুষের নিজেদের এটা কৃত্রিম এটা তৈরি করা এই সার দেওয়ার কোন প্রয়োজন ছিল না এক সময় তো মানুষ সার দিত না সার ছাড়া যে ফসল হতো সেগুলার পুষ্টি মানে অনেক ভালো ছিল আর সার দিয়ে এটার পুষ্টি গুণ নষ্ট করে দেওয়া হয়েছে তো বিষয়টা হল যে সেচ আমরা পার্থক্যটা এখন বুঝি যে ফসলটা বড়োটা করা হয় এটা পুরা শুকনার সময় এখানে সেচ ছাড়া এই ফসলটা হয় না আর এটার খরচের পরিমাণ অনেক বেশি সেচের খরচের পরিমাণটা অনেক বেশি কিন্তু এখন যে ফসলটা ভাদ্র মাসে যেটা হবে বাব্রাহীন মাসের জন্য যেটা আমন হবে এই দুইটা ফসল এখন আছেন এই ভাদ্র মাসের যে ফসলটা হয়েছে এখানে সেচ লাগে নাই ছিলেন আল্লাহর পক্ষ থেকে যে বৃষ্টি হয়েছে তার দ্বারা হয়েছে আমন যেটা হবে এখন এইটা ওই বৃষ্টির দ্বারাই হয়ে যাচ্ছে এখানে মানুষ শুধু নিজেদের শ্রম নিয়োজিত করছে এই ভাদ্র মাস আর অগ্রায়ণ মাসের ফসল এই দুইটা হবে উসর। আর বৈশাখের যেটা সেচের মাধ্যমে হয়েছে সেটা হবে এই শ্রীন নিষবাগের একবার সেখানে অতিরিক্ত খরচ খরচ পড়া তো ইকরা ইকরা ও সালাদ কোন জায়গায় আছে নাকি কোরআন মজিদে কোথাও নাই সালাদ পড়া সালাদ পড়া তো কোথাও নাই কোথাও নাই বাংলা তো পড়াই বলে এই জন্য এটা বাংলাতে অনেক জায়গায় সেহেতু বাংলার প্রশ্ন যদি প্রতিদিন দুই অক্টো বা তিন অক্টো নামাজ তাদের আমাদের দুই তিন যদি পরে তাহলে তো সে এক অক্ত দুই দিল যে দুই অক্ বা তিন অক্ ছেড়ে দিল যে সালাত এক অক্ড়ে যায় ছেড়ে যায় তাদের ব্যাপারটা তো স্পষ্ট করলাম যে তার ইমান এবং পুকুরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী ওই সালাত সে ছেড়ে দিল এক অক্ের মাধ্যমে তার যেহেতু একটা অপ্তের জিয়ালকে ছেড়ে সে ছেড়ে দিল সে তার প্রতি আমাদের ধারণা কি হবে সে ইমান থেকে দূরে আছে দূরে আছে আমরা হয়তো তাকে ডাইরে কাফের ফথুয়া দিলাম না যেহেতু বিষয়টাতে একতলাপ আছে একতলাপের কারণে আমরা কাফের ফথুয়া দিলাম না তার বারো থেকে পনের মধ্যে হতে পারে আবার মেয়েদের প্রথম পিরিয়ড যখন শুরু হয় তখন সে বালে হয় বালি হয় বছরের সময় তাকে সালাতের জন্য তুমি বলো তাকে বলতে থাকো সে দশ বছর পর্যন্ত ছালাত আদায়কারী হল না তখন তাকে শাস্তি দাও শাস্তি দিয়ে ছালাতের জন্য তাকে অভ্যাস করো সেগুলো অভ্যাস করানোর জন্য হ্যাঁ সাথে সাথেই বালিক হওয়ার না না তো বুঝবে না কিন্তু ছেলে তো সে তো বুঝবে এখানে একটা পরিবর্তন আসে গুদা সেই পরিবর্তনটা হল একটা দিক তার কণ্ঠ নালীর পরিবর্তন হয় তার আমাদের শব্দের পরিবর্তন হয় এটা বাহ্যিকভাবে বোঝা যায় কোন সমস্যা নাই ছেলে সাহেব মানে আমার ছেলের তো বারো বছর থেকে বছর তিনটা ছেলে মানে রোজা আগে রোজা রাখে হ্যাঁ আমরা ইচ্ছাগুলো যদি বলে কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে তারাই দেওয়া আমাদের দেশের যে সমস্যাগুলো বেশি ইংল্যান্ড উপরে আমাদের আমি মনে যে করে যে ইচ্ছা দেওয়ার আমাদের দেশে আজকে যে সমাজের যে মানে যে সমস্যাটা মানে উপরে একটা দাস করে আমাদের সমাজকে আমরা কাজে লাগাতে পারবো মানে কৃষকদেরকে আমাদের হাতে আনার জন্য যেটা যদি আমি ওই বিষয়ভিত্তিক এগুলো দাস যদি দেই তোমরা যদি নোট করো নোট না করলে কিন্তু ব্রেনে সবসময় থাকবে না তো নোট করলে এই নোটগুলো কিছু নোট হলে তাহলে এই নোটটা হইলে স্মরণ থাকবে ভুলে গেলে কোন পয়েন্টগুলো আসবে এই সবগুলো বিষয়ে দেশের অর্থনীতি নিয়ে কথা বললে শিল্প সম্পর্কে বলতে হয় তারপরে ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলতে হয় উৎপাদন সম্পর্কে বলতে হয় আমদানি রপ্তানি সম্পর্কে বলতে হয় ব্যবসার যতগুলো সাইড আছে সবগুলো নিয়ে কথা বলতে হয় এই সবটা আলাদা আলাদা বিষয় করে যদি আলোচনা করলে প্রত্যেকেরই প্রত্যেকটা বিষয় জানা হয়ে যেত এটা ঠিক আছে এটা করলে ভালো হতো হ্যাঁ আমরা হ্যাঁ তো বললাম যে সোনাবার উপার যে কোন একটা মানদণ্ডে পৌঁছে গেলে প্রায় সাড়ে বায়ান্ন তোলার মূল্য যদি এক টাকা হয় তাহলে এই পরিমাণ টাকা যদি কারোর কাছে জমা থাকে এক বছর তাহলে হয়ে যাবে যে কোনো একটা সময় মূল্য পৌঁছলে হবে